وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعا وكل بدعة دلالة وكل دلالة في النار সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জান্নাত যাওয়ার উপায় কি জান্নার যেতে হলে কি করণীয় কি মাধ্যম আছে যেগুলি কি অবলম্বন করতে হবে সেই সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে পরিবেশন করবো ইনশাআল্লাহ তালা ভাই সকল জান্নাত যেতে সবাই চাই জান্নাত যাওয়ার আশা সবাই রাখে জান্নাত যেতে চায় কিন্তু জান্নাত যাওয়ার মাধ্যম অবলম্বন করে না জান্নাত যেতে হলে তার উপায় কি। তার উপকরণ কী সেগুলো সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করে না জান্নাতের পুঁজি যদি আমরা সংগ্রহ না করি জান্নাত যাওয়ার মাধ্যম যদি আমরা সংগ্রহ না করি জান্নাত যাওয়ার পথ যদি অবলম্বন না করি তাহলে অবশ্যই শুধু আশা করাই হবে এ আশা হয়তো পূর্ণ হবে না কারণ মহান আল্লাহ রব্বুল আলেমিন কোরআনের বিভিন্ন আয়াতে জান্নাত কারা যাবে কিভাবে জান্নাত যাবে জান্নাত যাওয়ার উপায় কি। আমাদেরকে বলে দিয়েছেন যেমন আল্লাহ তালা বলছেন সৌরাতুল কাফের মধ্যে ফিহা আন ওয়ামিল আনহা জান্না যারা আল্লাহকে বিশ্বাস করেছে আল্লাহর ওপরে ইমান এনেছে এবং যারা নেক আমল করেছে ক্যানাহুম জান্নাতদাউসেনজলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা করা হবে তারা জান্নাতে যাবে তো আল্লাহ তালা কোরআনের এই আয়াতে পরিষ্কার এ কথা আমাদেরকে বলে দিলেন যে জান্নাত যাবে তারা যারা ইমান আনবে যারা নেক আমল করবে বিনা ইমান এমন নেক আমল নেই কেউ হয়তো ইমানের দাবি করছে যে হ্যাঁ আমি ইমানদার আমি মুসলমান কিন্তু মুসলমানের কাজ করে না ইমানদার কিন্তু ইমানের দাবি কি। তা পূরণ করে না সে কিন্তু দাবি করবে কিন্তু তার দাবিতে সে সত্যবাদই হবে না কারণ ইমান আর আমল এ দুটি এমন একটি জিনিস যে একে অপর থেকে বিচ্ছেদ করা যায় না ইমানের সাথে আমল থাকতেই হবে কোরআনের প্রত্যেক জায়গাতে আল্লাহ তালা যেখানে ইমানের কথা বলেছেন সেখানেই আল্লাহ রাবুল আলমিন আমলের কথা বলেছেন ইন্নাল্লা দিন আমানু ও আমেলুস আলেহাত যেখানে ইমান সেখানেই আমল অর্থাৎ শুধু ইমান এসি বললেই চলবে না সেই সাথে সাথে আপনাকে নেক আমলও করতে হবে যদি ইমান আর আমল দুটি একসাথে থাকে তবে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য রেখেছেন জান্নাত তারা যাবে জান্নাত এইভাবে আল্লাহ তালা কোরআনে বলেছেন ফামান জুফজিয়া আনি নার ও উদখিলাল খিলাল জান্না ফাঁ ফাজ কমাল হায়াত দুনিয়া, ইল্লা মাতুল গরুর আল মধ্যে এই আয়াত আল্লাহ তালা বলছেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো ফামান জুহজিয়া আনি নার যাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হলো উদখিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ লাভ করল ফাঁকাত ফাজ সেই সফলতা অর্জনে ধন্য হয়ে গেল সেই সফলতা অর্জন করতে পারল ওমাল হায়াতুর দুনিয়া ইল্লা মাতা উল দুনিয়ার এই জীবন ধোকার সামগ্রী ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কিছুই নয় তো জান্নাত লাভ করা আর জাহান নাম থেকে মুক্তি পাওয়া এটা হচ্ছে বিরাট জিনিস এবং বিরাট সফলতা তাই আল্লাহ তালা বললেন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং যে জান্নাত লাভ করলো সে বিরাট সফলতা অর্জন করল জাহান্নাম থেকে মুক্তি লাভ করা আর জান্নাতে যাওয়া এক বিরাট সফলতা যে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিলেন কোরআনের এই আয়াতের মাধ্যমে ভাইরা আমার বলতে আমি এই চাইছিলাম শুধু জান্নাত যাওয়ার আশা করলেই চলবে না জান্নাত যাওয়ার আশা সবাই করে কিন্তু আশা করলেই শুধু হবে না বরং জান্নাত যাওয়ার পথও জান্নাত যাওয়ার উপায় উপকরণ আমাদেরকে সংগ্রহ করতে হবে বা সেগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে যেমন আল্লাহ তালা বলেন ইন আল্লাহ মিনালে যে আল্লাহ তালা কিনে নিয়েছেন মুমিনদের জান মোমিনদের মাল বেআালাহুল জান্না জান্নাতের পরিবর্তে জান্নাতের পরিবর্তে আল্লাহ তালা মোমিনদের জান ও মালকে কিনে নিয়েছেন ইকাতেল রফি সাবিল্লাহ ওরা আল্লাহর রাস্তায় জিহাদ করে ফাইয়াকলুর ওয়াইকতালুর তারা মারে এবং মরে অপরকেও মারে নিজেও মরে ওয়াদান আলহি হাক্কা ফিতাহ ওয়াল ইনজিলে ওয়াল কোরআন আল্লাহ তালার ওয়াদা রয়েছে অঙ্গীকার রয়েছে সত্যিকারের অঙ্গীকার ওদের সাথে যে আল্লাহ তালা ওদেরকে জান্নাত দিবেন এই অঙ্গীকার আল্লাহ তালা ওদেরকে করেছেন তাওরাতেও আছে আছে। আছে মিনাল্লাহ আর আল্লাহ চেয়ে অঙ্গীকার পূরণকারী সব থেকে বেশি আর কে হতে পারে আল্লাহ তালার চেয়ে বেশি অঙ্গীকার পূরণকারী আর কেউ নাই ফেরু বে বাদি বাহি অর্থাৎ যে ক্রয় তোমরা আল্লাহ রব্বুল আলামিনের সাথে করেছো আল্লাহ রব্বুল আলেমিনের সাথে যে করোই বিক্রয় মামলা করেছো এ ব্যাপারে তোমরা আনন্দিত হয়ে যাও আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দান করবে জান্নাত বিরাট জিনিস যা তোমরা কালকে কামতের পাঠে পাবে তোমাদের এই আমল এবং তোমাদের এই ত্যাগের বিনিময়ে তো ভাইরা আমার আয়ার দ্বারা বুঝতে পারা গেল যে আল্লাহ তা আল্লাহ জান্নাত পেতে হলে জানের প্রয়োজন হলে জান দিতে হবে মালের প্রয়োজন হলে মাল দিতে হবে জেহাদের যখন ডাক পরবে তখন জেহাদ করতে হবে আমরা মালও দিতে চাই না আমরা জানও দিতে চাই না আমরা জেহাদও করতে চাই না কিন্তু আমরা জান্নাত পেতে চাই এরকম যদি আমাদের অবস্থা হয় তাহলে শুধু হয়তো আমরা দাবিই করব, আশাই করব কিন্তু আশা পূরণ হবে না কেননা ভাইরা আমার আল্লা রব্বুল আলমিন শর্ত লাগিয়ে দিয়েছেন যে জান্নাত পাবে কারা জান্নাত কাদের জন্য কে এই জান্নাতের অধিকারী হতে পারবে কে ধন্য হবে জান্নাত লাবে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন আয়াতে আমাদেরকে বলে দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও আমাদেরকে জান্নাতের প্রতি উৎসাহ দান করেছেন জান্নাতের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে জান্নাতের পথ ধরো আর জান্নাত কামনা করো শুধু কামনা নয় বরং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহর কাছে জান্নাতুর ফেরদাউস চেয়েও আল্লাহ নবী জান্নাতুল ফেরদাউস চাইতে বলেছেন তাই তিনি বলছেন সাল আলু সাল্লাম বোখারি ও মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন ইজা সাহাআল ফস আলুহুল ফেরদাউস ফাইনাহু আল আল্না ফি ওসাত ও ফা আর রহমানুল জান্না। আল্লাহ নবী বলছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে জান্নাতুল ফেরদাউস ছোটো মন করে এরকম বলে চলবে না যে কোনো একটা জায়গা পেলেই হচ্ছে কোনো এক জায়গাতে থাকলেই হচ্ছে অনেকে এরকম ধরনের বলে যে আল্লাহ তালা যদি আমাকে জান্নাত নাও দেয় কিন্তু জান্নাত আর জান্নাতের মধ্যে যে জায়গা আছে আরাফ নামক জায়গা এই জায়গাতে রাখেই যদি আল্লাহ তবু আমার চলবে এগুলা হচ্ছে ছোট মনের কথা আপনি চাইবেন জান্নাতুল ফেরদাউস নবী বলছেন যে তোমরা আল্লাহর কাছে জান্নাতুর ফেরদাউস কামনা করবে কেন না জান্নাতুর ফেরদাউস হচ্ছে সবথেকে উৎকৃষ্ট মানের এবং সবথেকে উন্নত জান্নাত সবথেকে উন্নত জান্নাতশ ও রহমান এই জান্নাতুল ফেরদাউসের উপরেই রয়েছে মহান আল্লাহ রবুল আলমিনের আড়স এই জান্নাতুল ফেরদাউসের উপরেই রয়েছে মহান আল্লাহ রবুল আলমিনের আড়স যে আড়সের ওপরে আল্লাহ রবুল আলমিন সমাসীন আছেন আমরা জানি না আল্লাহর আড়স কত বড় আমরা জানি না আল্লাহ রাবুল আর জানি না আল্লাহ রাবুল আলমিনের আল্লা আকৃতি কি এ সম্পর্কে আমাদেরকে কোনো তথ্য বা এ সম্পর্কে কোনো জ্ঞান আমাদেরকে দেওয়া হয়নি শুধু বিশ্বাস করতে বলা হয়েছে যে হ্যাঁ আল্লাহর আরস আছে এবং আল্লাহ আরো আছেন এতটুকু শুধু বিশ্বাস করতে হবে যে আল্লাহর আরস আসে আর রহমান ও আল্লাহ বলা হয়েছে রহমান আল্লাহ তিনি আল্লাহ রবীন্দ্র মধ্যে তারপরে তিনি আরো সে হয়ে গেছেন কোরআনের আয়াত থেকে কথা পরিষ্কার যে আল্লাহর আরস নামক একটা জিনিস আছে যে আরসের ওপরে তিনি সমাসীন আছেন কিন্তু তার আরষ্ট কেমন তা কিন্তু আমরা জানি না আমাদেরকে বিশ্বাস করতে হবে যে তার আড়স আছে আল্লাহর আরশ একটা জিনিস আর আল্লাহর কুরসি একটা জিনিস এই দুটো জিনিস আল্লাহর আছে কোরআন হাদিসের আলোকে প্রমাণিত এ কথা আমাদের বিশ্বাস করতে হবে তবে তার ধরন গঠন এবং তার কি বলে আপনার আকার আকৃতি সম্পর্কে কত বড় কত ছোট কত বিশাল কত মহান সে সম্পর্কে কোনো জ্ঞান আমাদেরকে দেওয়া হয়নি যতটুকু কোরআন হাদিস এসেছে ততটুকু আমরা বিশ্বাস করব। যেহেতু যা যে কথা কোরআনে আসেনি যে সম্পর্কে কোনো আলোচনা হয়নি সে সম্পর্কে আমরা নিরবতা অবলম্বন করব। আছে তাও বলবো না নেও তাও বলবো না তো মহান আল্লা রবুল আলী মিনের একটা আড়স আছে কোরআন হাদিসের আলোকে এটা কিন্তু প্রমাণিত আছে ইমাম মালিক রাহমতুল্লাহ আলাই বলেছিলেন আল ইস্তিফা ও মালুম ওয়াল কেইফ মজহুল ওয়াল ইমান ও বিহা ওয়া জিব ওয়া আল ও বিদায় এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি আই চ্যালেঞ্জ এনি হিউম্যান বি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 बृहस्पतिवार रंगलदेश रे साबूर रसुल्लाम जख मानुष मृत्युबरण कर तीन टीत सदाकियाल जर्वर उपकार साधित है और तीन नेक सतान जे तार दोही मुस्लिम तंड ओसियत अध्याय हाथी संख्या चार हजार पांच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 So, if Jesus Christ peace be upon him died for three days, who control the world? Let me that even God died. The freedom to unmask. So, there are various ways which we can prove the argument yeah, to yeah. be wrong. Let's see. Dr. Jaakirat Sange Aalapkori. Paraburti Anushthaan, Peace TV, Bangalaya. Paraburti Anushthaan, Peace TV, Bangalaya. <laughs> ইমা মালিক রাহমতুল্লাহ আলহের একটা উক্তি যাতে তিনি বলেছেন আল ইস্তে আলম আল্লাহ আরো আছেন এ কথাটা জানা ওয়াল কেফ মজহুল কিন্তু তার আড়সটা কেমন তা ওয়া ওয়াল ইমান আরোশ আছে আল্লাহ আরো সে আছেন এর ওপরে ইমান আনাজিব হাবিদ আহ আর এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা এটা বিদাত তো মহান আল্লাহ রাবুল আলীমনের একটি আড়স আছে একটি কুর্সি আছে এটা আমাদেরকে বিশ্বাস করতো কুর্সিটা কত বড় এ কথাটা আল্লাহ কিন্তু কোরানে বলে দিয়েছেন ওয়াসিয়া কুরসি হুসাম আল্লাহ কুর্সিটা আসমানো জমিনকে পরিব্যাপ্ত করে আছে ঢেকে আছে আল্লাহর কুরসিটা আসমানো জমিন থেকে বড় কোরআনে আয়ের দ্বারা প্রমাণিত হয় কুরসিটা কি তফসিরে বলা হয়েছে কুরসিটা হচ্ছে মহান আল্লাহ রবুল আলিমিনের পা রাখার জায়গা আল্লাহর পা রাখার জায়গাটা কত বড় তা কোরআনে বলা হলো যে তা আসমারো জমিনকে পরিব্যাপ্ত করে আছে ঢেকে আছে তাহলে আল্লাহর পা রাখার জায়গাটা যদি এত বড় হয় তাহলে আল্লাহ যাতে সমাসীন আছেন সেই আড়সটা কত বড় তা কিন্তু আমরা পরিকল্পনা করে নির্ণয় করতে পারবো না মহান আল্লাহই ভালো জানেন যে তার আড়স কত বড় আমি বলতে চাইছিলাম ভাইরা আমার এটা আমাদের বিশ্বাস করতে হবে যে মহান আল্লাহ রবুল আলমিনের আড়োস আছে সেই আড়সে তিনি সমাসীন আছেন আর আল্লাহ রবুল আলিমিনে একটি কুরসি আছে সেই কুরশির ওপরে তিনি পা রেখেছেন তাই আল্লাহ নবী বললেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে কারণ তা হচ্ছে উৎকৃষ্ট মানের জান্নাত তারই ওপরে রয়েছে আল্লাহর আড়স আর জান্নাতে যত নদীগুলো হবে সেগুলিও বের হয়েছে ওই জান্নাতুল ফেরদাউসের তলদেশ দিয়ে সেখান থেকেই প্রবাহিত হচ্ছে জান্নাতের নদীগুলো তো মোট কথা হচ্ছে আমাদেরকে বিশ্ব নবী মোহাম্মদুর সাল্লাহ আলী আসাল্লাম উদ্বুদ্ধ করলেন আমাদেরকে উৎসাহিত করছেন আমরা যেন আল্লাহর কাছে জান্নাত কামনা করি আমরা আল্লাহর কাছে যেন জান্নাত চাই কিন্তু তিনি শুধু চাইতেই বলেননি বরং তিনি কি বলেছেন জান্নাত পাওয়ার জন্য আমল করতেও বলেছেন যেমন দেখুন রাবিয়া বিন কাব আসলামি সাহাবি রিয়াল্লাহ তালহ তিনি বলছেন কুন তো মা তো মা আনী সাল্লি হোসাল্লাম তোহু বেউদু ইহি মুসলিম শরীফের হাদিস রাবিয়া বিন কাব আসলামি বলছেন আমি আল্লাহ নবীর কাছেই শুয়ে থাকতাম মানে আল্লাহ নবীর কাছেই থাকতাম অনেক সময় অন্য হাদিসের মধ্যে এসেছে যে তিনি বলেছেন সেখানে যে আমি আল্লাহ নবীর চৌকাঠে মাথা দিয়ে ঘুমিয়ে যেতাম আলমহিম তিনি আল্লাহ নবীর কাছে কাছেই থাকতেন উদ্দেশ্য হতো তার যে আল্লাহ নবীকে প্রয়োজনের সময় পানি এনে দিব যখনই দরকার পড়বে উজুর পানি এবং অন্যান্য যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আল্লাহ নবীর খিদমত করব। নবীর খিদমত করার জন্য তিনি আল্লাহ নবীর কাছে কাছেই থেকে যেতেন তাই আল্লাহ নবী একদিন তাকে তার প্রতি মায়া হলে তার প্রতি দয়া হলে আল্লাহ নবী বললেন ইয়া রবি সাল হে রাবিয়া তুমি চাও তুমি কি পেতে চাও আল্লাহ নবী তাকে এ কথা বলেছিলেন কেন জানেন তারা অভাবই ছিলেন তাদের চরম সংকীর্ণতা ছিল তাদের ক্ষুধায় প্যাট আর পিট মিশে থাকতো। কয়েক দিন চলে যেত যাদের বাড়িতে কোনো খাবার পাক হতো না সবারই এইরকমই অবস্থা ছিল যে তাদের বাড়িতে মানে যথার্থ খাবার প্রতিদিন থাকতো এরকম কোনো ব্যবস্থা ছিল না কয়েকটি দিন তাদের চলে যেত যে তাদের পেটে পানি ছাড়া কিছুই যেত না এরকম অবস্থা ছিল তাদের তাই আল্লাহ নবী তাকে সুযোগ দিয়েছিলেন যে চাও মানে নবী তার জন্য দোয়া করে দিলে হয়তো আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন এবং এই সাহাবিকে আল্লাহ তালা কিছু দান করবেন তাই আল্লা নবী বললেন চাও তো চাইলেন কি জানেন তিনি বললেন ইয়া রাসুলাল্লাহ আস আলোকা মোরা ফাকা তাকা ফেলচান না আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ নবী বলছেন আওয়াহিরাজ আলিক সাহাবি বলছেন হুয়া জাক বা এটাই চাই তখন আল্লাহ নবী বললেন তাহলে আমি তোমার জন্য দোয়া করে দেবো আর এই দোয়াটা আল্লাহর কাছে যাতে করে কার্যকরী হয় তাই তুমি কি করো খুব বেশি বেশি সাহসদা করো এই স্যাজদা করার মাধ্যমে আমার দোয়াটা কবুল হওয়ার ব্যাপারে তুমি আমার সাহায্য করো আমি যেটা বলতে চাইছিলাম ভাইরা আমার আল্লাহনবী কিন্তু কথা বললেন না আচ্ছা ঠিক আছে যাও আমি তোমার জন্য দোয়া করে দেবো তোমার আর কোনো অসুবিধা নেই তোমার আর কোনো অসুবিধা নেই আমার দোয়াই তুমি চলে যাবে জান্নাতে এরকম কথা কিন্তু বললেন না ও মুসলিম শরীফে আছে যে হাদিসে আল্লাহর নবী বলছেন মা ফাতেমাকে যে আমি তোমার হয়ে কিছুই করতে পারবো না আনহাকে বলে দিচ্ছেন যে আমি রসুল্লাহ সালাল্লাহাল্লাম তার মেয়ে ফাতেমাকে লক্ষ্য করে বলেছিলেন যে ফাতেমা হে আমার মেয়ে সালিনী মি মালি মা তুরিদ দুনিয়াতে ধন সম্পদ যা কিছু চাওয়ার আমার কাছে চেয়ে নাও কালকে কেয়ামতের মাঠে আমি তোমার হয়ে কিছুই করতে পারবো না বিশ্বের সমস্ত মুসলিমের কাছে আমি এই হাদিস পরিবেশন করছি ভাই হাদিস বুখারি এবং মুসলিম শরীফের হাদিস যে হাদিসে আল্লাহ নবী তার কলিজার টুকরা ফাতেমাকে বলছেন যে কাল কেয়ামতের মাঠে আমি তোমার হয়ে কিছুই করতে পারবো না নবী বিশ্বের নবী মানবতার শ্রেষ্ঠ মানুষ নবী সম্রাট সৈয়দুল আম্বিয়া বলা হয়েছে যে নবীকে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন বিশেষ মর্যাদার যিনি অধিকারী ছিলেন তিনি বলছেন যে আমি কালকে আমাকে তোমার হয়ে কিছুই করতে পারবো না তাহলে এই সমস্ত পিস সাহেবরা বাবা সাহেবরা আর অন্য অন্য যে সমস্ত সাহেবদেরকে আমরা ওসিলা হিসাবে গ্রহণ করে নিয়েছি আর মনে করেছি যে এরা আমাদের হয়ে সবকিছু করে দিবে বেড়া পার করে দিবে আমাদের অবস্থার কোন আমাদের কোনো সমস্যা হবে না এরকম যারা আমরা মনে করে নিছি, তাদের সহজে বোঝার ব্যাপার নবীর থেকে বড় মানুষ নবীর থেকে শ্রেষ্ঠ মানুষ ও নবীর থেকে আল্লাহর প্রিয় বান্দা দুনিয়া সে কেউ আসেনি আর ক্যামত পর্যন্ত কেউ আসবে না সেই নবী বলছেন ফাতেমাকে বাসতে হলে তোমার আমল দিয়ে বাঁচতে হবে তুমি কথা মনে করো না যে আমার বাপ তো শ্রেষ্ঠ নবী আমার বাপ আমাকে বাঁচিয়ে নিবে কালকে কামতের মাঠে এরকম ধারণা এরকম বিশ্বাস করে যদি যাও তাহলে তুমি কালকে ব্যর্থ হবে বাঁচতে হলে নবী তোমাকে তোমার আমল দিয়েই বাঁচতে হবে অবশ্যই আল্লাহর নবীর মেয়ে এই ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এরকম কথা কোনোদিন মনে করেননি ছিলেন যে আমি আমার বাপের দোহাই দিয়ে বেছে যাব। বরং তিনি এমন আমল করতেন এমন আমল করতেন আহা তার আমলের গুণে আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে বলে দিয়েছিলেন সুসংবাদ দিয়েছিলেন আর বলেছিলেন তুমি তোমার মেয়ে ফাতেমাকে বলে দাও আমি ওকে জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী বানিয়ে দিচ্ছি কিসের গুণে নবীর জন্য নয় বরং তার আমলের গুণে এত আমল করেছিলেন এত আমল করেছিলেন যে আল্লাহ রব্বুল আলমিন তার আমলের বিনিময়ে তাকে জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনি বানিয়ে দিয়েছিলেন নবীর ওসিলাই নয় ভাইরা আমার কারো অসিলাই বা জান্নাত নিয়ে যেতে পারবে না বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি তার মেয়েকে এরকম ভাষা এরকম কথা বলতে পারেন তাহলে বলুন আমরা কে আমাদের পাওয়ার কি আমাদের কতটা জানি কালকে ক্যামতের মাঠে এদের পিসারদের যে কি হবে এরা নিজেরাই জানে না যাদের নামাজের ঠিক নাই রোজার ঠিক নাই দিনের কোনো কাজের ঠিক নাই বড় বড় পীর সেজে বসে আছে আর মানুষদেরকে সমাজকে ভণ্ড করছে ভ্রষ্ট করছে তাদের অবস্থা তো কালকে ক্যামতেই দেখতে পাবেন তাদের জন্য আল্লাহ আছেন আমাদের কিছু করার নাই আমাদের কিছু বলার নাই কিন্তু মহান আল্লাহ রবুল আলমিনের বিচারলয় আছে সেদিন আল্লাহ রবুল্লা আলমিন এদের বিচার করবেন তো ভাইরা আমার কথা হচ্ছে জান্নাত যাওয়ার মাধ্যম হচ্ছে নেক আমল ইমান এছাড়া জান্নাত যাওয়ার শুধু আশা করলেই চলবে না জান্নাত যাওয়ার সবথেকে বড় মাধ্যম হচ্ছে না হলে জান্নাত যাওয়া যাবে না কারণ আল্লাহ তালা কোরআনে যে বললেন যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে ইন্দিন আনু ও আবেলুসালে হাতে জান্নাতুল ফেরদাউসেনজালা যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তো ইমান আনার মধ্যে সবথেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে কি যে আল্লাহর ওপর ইমান আনা নবীদের ওপরে ইমান আনা তারপরে ফেরেস্তাদের ওপর ইমান আনা আল্লাহর যত কিতাব পাঠিয়েছেন সেই সমস্ত কিতাবের ওপর ইমান আনা শেষ দিবসের ওপর ইমান আনা আর ভাগ্যের ভালোবন্দের ওপরে ইমান আনা এ হচ্ছে ইমানের ছটা আর কান যখন আপনি ইমানের এই ছটা আর কানের ওপরে ইমান আনবে তবেই একজন মুমিন হিসাবে আপনি নিজেকে গণ্য করতে পারবেন মনে করিলেন ইমানের একটা বাড়ি আর এই বাড়িটাকে দাঁড় করানো হয়েছে এর ভিত্তি হচ্ছে ছটা এই ছটা খুঁটি বা ছটি স্তম্ভের ওপরে ইমান বাড়িটা দাঁড়িয়ে আছে এখন এগুলির মধ্যে যদি আপনি একটি খুঁটিকে নষ্ট করে দেন তাহলে আপনার ইমান নামের বাড়িটা কিন্তু আর থাকবে না একটি খুঁটি যদি আপনার পড়ে যায় তাহলে ইমান নামের বাড়িটা কিন্তু থাকবে না ওই বাড়িতে আপনি বাস করতে পারবেন না যেমন আপনার বাড়ি আপনি তৈরি করেছেন যদি আপনার কোনো বাড়ি এরকম ছটা খুঁটি দিয়ে তৈরি করা হয় ছটা পিলার দিয়ে আর ছটা স্তম্ভ দিয়ে তৈরি করা হয় আর একটা স্তম্ভ যদি নষ্ট হয়ে যায় তাহলে যেমন বাড়িতে বাস করার যোগ্য থাকে না ওই বাড়িতে আপনি বাস করতে পারবেন না অনুরূপ ভাবে ইমান আনতে হলে এই ছটি জিনিসের উপরে ইমান আনতে হবে আর ছটি জিনিসের উপরে যখন আপনি ইমান আনবেন তখন আপনি একজন ইমানদার হতে পারবেন এই ছটির মধ্যে যদি কেও আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনি নিজেকে মোমেন গণ্য করতে পারবেন না বা আপনি নিজেকে মোমেন দাবি করতে পারবেন না কারণ ইমানের ছটি রুকুনের উপরে ইমান না আনা পর্যন্ত ইমান পরিপূর্ণ হয় না নবীরা যে সমস্ত জিনিস আমাদেরকে বলেছেন যে সমস্ত খবর আমাদেরকে দিয়েছেন সেই সমস্ত খবরকে আপনাকে বিশ্বাস করতে হবে নবীরা জানলাতের কথা বলেছেন আমাদেরকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ জান্নাত আছে নবীরা জাহান নামের কথা বলেছেন আমাদেরকে বিশ্বাস করতে হবে যে জাহান নাম আছে নবীরা কবরের কথা বলেছেন আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কবর আছে কবরে মানুষের হতে পারে আবার কবরে মানুষের আরামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আখের রাত সম্পর্কীয় যত তথ্য যত খবর আমাদেরকে দিয়েছেন কেয়ামত সম্পর্কে পুলিশ রাত সম্পর্কে এবং হিসাব ও কিতাব সম্পর্কে আমল নামা বন্টন হওয়া সম্পর্কে এবং মানুষের আমল নামা কারো বা ডানহাতে দেওয়া কারো বাম হাতে দেওয়া ইত্যাদি সম্পর্কে যত খবর আমাদেরকে দিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেগুলোকে বিশ্বাস করতে হবে তবে একজন মোমেন হিসাবে আমি নিজেকে দাবি করতে পারবো আজকের মতো এখান থেকে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা ইমানই কাজ করে যেন দুনিয়া থেকে যেতে ও আলা আল্লা নবীনা মাহমদ ওয়া আলা আলহি ওয়া সাহবিহি আজমাইন We have a Muslim. God has given us all the gifts. We have a gift. We have a gift. Amen. We have a gift. We have a gift. No one has ever given us. We have a gift. We have a জামুমিনের জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন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 सत्यता बना देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रत ना साढ़े आठ टाए भारत पीस टी बांगल्